এই ফিরে ঠেলে সৃজন সংস্কৃতি গঠনে বিসমিল্লাহ রহমান রহিম এখনো জেগে আছি আলোর মশাল হাতে ভোরের প্রত্যাশায় এ চোখে নতুন দিনের স্বপ্ন আর নির্ঘুম রাত মানবতা যখন ভুলণ্ঠিত নবপ্রজন্মের কণ্ঠে তখন মানবতার মুক্তির গান জনতার মঞ্চে উঠে কেউ একজন বলে উঠবে জেগে ওঠো বাংলাদেশ নিবেদন করছি শিল্পী আরিফ হোসেনের প্রথম অডিও অ্যালবাম এখানে স্বপ্নভাষে পরিবেশনায় সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রয়োজনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশা শ্রীজন সংস্কৃতি গঠনে শ্রীজন সংস্কৃতি গঠনে